শরিন্দু বন্দ্যোপাধ্যায় নিরানব্বই সালে মৃত্যু ২২ সেপ্টেম্বর উনিশশো সত্তর সত্যার নিষি বোমকেশ গল্প ছাড়াও তিনি লিখেছেন অজস্র ঐতিহাসিক উপন্যাস এবং ছোট গল্প তার মধ্যে আমাদের নিবেদন তুঙ্গভদ্রার তীরে আপনারা শুনেছেন এ আগে এছাড়াও ঐতিহাসিক উপন্যাসের মধ্যে রয়েছে মল্লার কালের মন্দিরা ইত্যাদি প্রকাশিত হয় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এই উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অম্নেভাস তৃতীয় খণ্ড থেকে উপন্যাসটির রেডিও রূপান্তর করেছেন গধুলি প্রধান চরিত্রে অতীশ महाराज लक्ष्मीकर्णदेव विग्रहपाल अनंग पाल, पाल जतुबर्मा जौवनश्री गल्पाठे मीर महाराज लक्ष्मीकर्णदेव श्रीब्रत बसु जतुवर्मा अनबाण भट्टाचार्य गल्पे सूत्रधार अमिदीप रेडियो छाड़ाओं आनते पाद्यूब चैनल यूट्यूब डट कम स्लैश मिर्जी प्लीज सबस्क्राइब शुरू हुम सन्धार मेघ मगधेर अंगदेश गंगार तीर विक्रमशील विहार चारिदी के पांचिले घेरा विस्तीर्ण भूमि मजखने विशाल उपासना गृह एक्श चौद् जन आचार्य आज जरा असंख्य विद्यार्थी शिक्षा दान करें प्रतिदिन সকলের ওপরে রয়েছেন মহাচার্য অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্কর বাঙালি জ্ঞান ও পাণ্ডিত্যে তার সমসাময়িক আর কেউ তখন ছিল না ভারতে এমনকি ভারতের বাইরেও না সুদূর চীন ও তিব্বত থেকে মানুষ আসতেন তার কাছে শিক্ষা লাভের জন্য আজ থেকে প্রায় নতাব্দী আগের এক শারদ অপরাহ্ন গাঢ় নীল আকাশে ভেসে বেড়াচ্ছে একটা দুটো পেজা পেজাতুলোর মেঘ অস্তমিত সূর্য পশ্চিম দিগন্তে ছড়িয়ে দিচ্ছে সোনালি আভা চারদিক শান্ত উজ্জ্বল ও পরিচ্ছন্ন বিহার ভূমির মধ্যেও বিরাজ করছে এক প্রসন্ন শান্তি এই সময়টায় ব্যস্ততা কিছুটা কম থাকে বিক্রমশীল বিহারে উপাসনা গৃহের ছাদে একা পাইচারি করছেন অতীশ দীপঙ্কর বয়স প্রায় ষাট তবু চেহারায় জরার চিহ্ন নেই মুখের গঠন দৃঢ় চোখ উজ্জ্বল অথচ শান্ত পরিধানে গেরুয়া বস্ত্র ছাদে পরিভ্রমণ করতে করতে দীপঙ্কর চিন্তা করছিলেন যুদ্ধের কথা বিজাতীয় শত্রুদের কথা যারা ইতিমধ্যে পশ্চিম ভারতে প্রবেশ করেছে এবার পূর্বের পালা সমস্ত আর্য রাজারা এক না হলে নিস্তার নেই হায় যদি রামায়ণ মহাভারতের অলৌকিক অস্ত্রের মতো কিছু পাওয়া যেত হয় অগ্নিবান নয়ত অন্য কোনো উপায় যার সাহায্যে এই বহিরাগত শত্রুদের হিমালয়ের পরপারে পাঠিয়ে দেওয়া যেত দীপঙ্করের চিন্তায় বাধা পড়ে এক ব্যক্তির আগমনে ইনি বিক্রমশীল বিহারের মহাধ্যক্ষ রত্নাকর শান্তি বয়সে দীপঙ্করের চেয়ে সামান্য বড় দীপঙ্করকে নাম ধরে ডাকলেও তাঁকে সবসময় গুরু হিসেবেই মানেন দীপঙ্করের কাছে গিয়ে আচার্য রত্নাকর বললেন দিয়ে উঠতে আজকাল হাঁপ ধরে যায় দীপঙ্কর উদ্বিগ্ন চোখে রত্নাকরকে দেখলেন তারপর তাঁর কোমরে বাঁধা চাবির গোছার দিকে আঙুল তুলে বললেন ওই প্রকাণ্ড চাবির গোছা নিয়ে ছাদে উঠতে কার না হাঁপ ধরে তা তুমি এলে কেন ডেকে পাঠালি তো পারতে আমি তোমার কাছে চলে যেতাম বলছে তিব্বতীরা এসেছে আট দিন হলো আর তো ঠেকে রাখা যাচ্ছে না তোমার সঙ্গে দেখা না করে ওরা ওরা যাবে না দীপঙ্কর ভুরু কুঁচকে আকাশের দিকে তাকালেন তিনি জানতেন তিব্বতীরা এসেছে কেন এসেছে তাও অনুমান করেছিলেন আর তাই তাদের সঙ্গে দেখা করতে চাইছিলেন না খানিক বিরক্ত হয়েই বললেন ওরা আবার এসেছে কেন গতবারে আমাকে তিব্বতে নিয়ে যেতে এসেছিল আমি অস্বীকার করেছিলাম আবার কি চায় না সেসব কিছু বলছে না এইবার নাকি তোমার জন্য অনেক উপ ঢৌকন এনেছে উপ হ্যাঁ তিব্বতে রাজা পাঠিয়েছেন ওদের সঙ্গে আমার দু যা কথা হয়েছে তা থেকে মনে হয় তিব্বতে ধর্মের গ্লানি বেড়ে গেছে তুমি ঘে ধর্ম সংস্থাপন করবে এটাই তাদের আশা কিন্তু দেখো স্পষ্ট কিছু বলছে না তারা শুধু তোমার সঙ্গে দেখা করতে চায় আচ্ছা দেখা করব কিন্তু তিব্বতরাজের নিমন্ত্রণ রক্ষা করা তো সম্ভব নয় একবার না বলেছি আবারও না বলতে হবে উপায় কি বেশ তুমি ওদের এখানেই পাঠিয়ে দাও রত্নাকর কয়েক পা এগিয়ে গিয়ে আবার ফিরে এলেন তারপর বললেন অতীশ তুমি যদি তিব্বতে যাও তিব্বতে ধর্মের দীপ জ্বলে উঠবে ঠিকই কিন্তু ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে অঘন্য তুরস্ক সৈন্য ভারত আক্রমণ করেছে তিব্বতীদের মধুর বাক্যে সে কথাটা যেন ভুলে না আমি থাকলেই কি তুরস্কদের রোধ করতে পারবো আপতকালে তুমি কাছে থাকবে ভয় নেই আমি তিব্বতে যাব না তুমি ওদের পাঠিয়ে দাও রতনাকর নেমে গেলেন কিছুক্ষণ পরে চারজন তিব্বতি ভিক্ষু ছাদে উপস্থিত হলেন এদের প্রধান আচার্য বিনয়ধর তিনি এগিয়ে এলেন তার পেছনে বাকি তিনজন একটি ভারী বেতের বাক্স ধরাধরি করে সামনে এনে রাখল বিনয়ধর ও তাঁর সঙ্গীরা দীপঙ্করকে প্রণাম করলেন দীপঙ্কর সকলকে আলিঙ্গন করলেন এতক্ষণে সূর্যাস্ত হয়ে গেছে কিন্তু ছাদের ওপর যথেষ্ট আলো রয়েছে দীপঙ্কর সকলকে আসন পেতে দিলেন কিছুক্ষণ কুশল প্রশ্ন বিনিময়ের পরে বিনয় ধর বললেন। আর্য কতবার যার আজ্ঞায় আপনার চরণ দর্শন করতে এসেছিলাম সে তিব্বতরাজ গত হয়েছেন বর্তমান রাজা তাঁরই ব্রাতসপুত্র এবার তিনিই আমাদের পাঠিয়েছেন ভালো ভালো নতুন তিব্বতরাজ স্বধর্মে নিষ্ঠাবান জেনে সুখী হলাম কিন্তু তিনি আবার আপনাদের এই দুর্গম পথে কেন পাঠিয়েছেন আচার্য বারবার একই প্রস্তাব নিয়ে আপনার সম্মুখীন হতে আমি বড়ই সংকুচিত হচ্ছি কিন্তু ও কথা এখন থাক আমাদের নবীন রাজা আপনাকে যে উপৌকন পাঠিয়েছেন আগে তাই নিবেদন করি কিন্তু আমাকে উপ ঢৌকন কেন আমি তো রাজা নই সামান্য ভিক্ষু আপনি যে রাজার রাজা রাজাধীর বিনয় ধর ইশারা করলেন বাকি তিনজন বাক্সটি দীপঙ্করের সামনে রাখলেন এবং ডালা খুলে দিলেন দীপঙ্কর দেখলেন বাক্সটি বেল ফলের মতো গোলাকার বস্তুতে পূর্ণ দেখে মনে হয় পোড়া মাটির তৈরি দীপঙ্কর ঈষৎ বিস্ময়ে প্রশ্ন করলেন কি বস্তু ধর একটি গোলক তুলে মৃদু হেসে বললেন আর্য এর নাম অগ্নিকন্দুক চীন দেশ থেকে লোক আনিয়ে রাজা নির্মাণ করেছেন এর সাহায্যে আপনি কিন্তু বহিরাগত তুরস্কদের দেশ থেকে বিতাড়িত করতে পারবেন দীপঙ্কর বিস্ফারিত চোখে তাকালেন কিন্তু কিছু বলবার আগেই নিচে বিহার ভূমি থেকে মানুষের কোলাহল শোনা গেল শান্ত নিরুপদ্র বিহারভূমিতে সন্ধ্যাকালে এই উগ্র কোলাহল কোথা থেকে এল, তার বৃত্তান্ত কিছু আগে থেকে জানা প্রয়োজন সেই সময় মগধে ছিল পাল রাজাদের রাজত্ব আর মগধের দক্ষিণ পশ্চিমে নর্মদা তীরে ছিল চেদি রাজ্য কলচুরির রাজা লক্ষ্মীকর্ণ সেখানে রাজত্ব করতেন তার রাজধানী ছিল ত্রিপুরি মগধের রাজা নয়পালের সঙ্গে লক্ষ্মীকর্ণের বংশানুক্রমিক শত্রুতা ছিল তাদের পিতারাও অক্লান্তভাবে সারা জীবন পরস্পর যুদ্ধ করেছিলেন লক্ষ্মীকর্ণ অতিশয় ধূর্ত ও দুষ্ট বুদ্ধি লোক প্রকাণ্ড দেহ অত্যন্ত বলশালী নানা প্রকার বাসনার মধ্যে যুদ্ধই ছিল তার প্রধান বাসনা ধর্মে বৈষ্ণব হলেও তিনি মোটেই কণ্ঠিধারী নিরামিষ বৈষ্ণব ছিলেন না অন্যান্য খাদ্যের সঙ্গে প্রতিদিন তিনি একটি আস্ত ময়ূর খেতেন এবং প্রচুর মদ্যপান করতেন তার কোনো পুত্র সন্তান নেই কেবল দুই কন্যা বীরশ্রী ও যৌবনশ্রী পাটরানীর মৃত্যুর পর তিনি আর বিবাহ করেননি আত্মসুখ আর পরনিগ্রহ ছাড়া লক্ষ্মীকর্ণ দেবের আর কোনো চিন্তা ছিল না অন্যদিকে নয়পাল ছিলেন ঠিক বিপরীত চরিত্রের মানুষ পিতার জীবনব্যাপী যুদ্ধবিগ্রহ দেখে তার যুদ্ধে বিতৃষ্ণা জন্মেছিল তাই ক্ষত্রিয় তেজ সংবরণ করে তিনি যেটুকু রাজ্য পেয়েছিলেন তাতেই সন্তুষ্ট ছিলেন অবসর সময় তার মহিষীর সাথে পাশা খেলতেন কিংবা বৌদ্ধ আচার্যদের ডেকে তন্ত্রের গূঢ় প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করতেন যুবরাজ বিগ্রহ পালের বিবাহযোগ্য বয়স হয়েছে এই কথা জেনেও নয়পালের কোনো ভ্রূক্ষেপ ছিল না সেদিকে তিনি অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ পুত্রের বিবাহ দিতে গেলে রাজকন্যার সন্ধান করতে হবে বিবাহ উৎসবে সবাইকে আমন্ত্রণ জানাতে হবে দীর্ঘকাল ব্যাপী একটা হৈ হৈ কাণ্ড চলবে সে সব তার পছন্দ নয় একেবারে তিনি এমন প্রকৃতির লোক যে বাইরে থেকে খোঁচা না খেলে কোনো কাজে অগ্রসর হতে পারতেন না লক্ষ্মীকর্ণ নয়পালের এই শান্ত নির্বিরোধ স্বভাবের কথা জানতেন তার উপর গুপ্তচরের মুখে সংবাদ পেলেন যে পাটলিপুত্রে নয়পাল অনেকগুলো তান্ত্রিক সাধুকে নিয়ে মেতে আছেন তার সেনাবাহিনীও অবিন্নস্ত যুদ্ধের জন্য অপ্রস্তুত লক্ষ্মীকর্ণের মনও দিন যাবৎ উসখুস করছিল তিনি ভাবলেন এই সুযোগ এক মাসের মধ্যে ছ সৈন্য নিয়ে তিনি বেরিয়ে পড়লেন উদ্দেশ্য মগধের দক্ষিণের অঙ্গদেশ দখল করা লক্ষ্মীকর্ণ বুদ্ধিটা ভালোই খেলেছিলেন কিন্তু হিসেবে একটু ভুল হয়ে গিয়েছিল সমস্ত প্রস্তুতি নিয়ে সৈন্য সামন্ত নিয়ে অঙ্গদেশে পৌঁছতেই লক্ষ্মীকর্ণের আড়াই মাস লেগে গেল আর এই আড়াই মাসের মধ্যে নয়পাল তান্ত্রিকদের তাড়িয়ে দিয়ে সপরিবারে অঙ্গ দেশের প্রধান নগরী চম্পার দিকে যাত্রা শুরু করে দিয়েছেন একদিকে নয়পাল মন্থর গতিতে চম্পার দিকে আসছেন অন্যদিকে লক্ষ্মীকর্ণ এগিয়ে চলেছেন চুপি চুপি হঠাৎ চম্পানগরীর সামনে দুপক্ষের দেখা নয়পাল লক্ষ্মীকর্ণের এই ঝলনায় অত্যন্ত রুষ্ট হলেন তিনি আক্রমণের নির্দেশ দিলেন অতর্কিত আক্রমণে লক্ষ্মীকর্ণ্ড ভাবলেন নয়পাল পাল পরিকল্পনা করে অনেক সৈন্য নিয়ে এসেছে তিনি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন আর তার সেনাবাহিনী দু ঘা মার ছত্রভঙ্গ হয়ে পড়ল পালানো ছাড়া লক্ষ্মীকর্ণের কাছে আর কোনো রাস্তা নেই অল্প কিছু সৈন্য নিয়ে তিনি পূর্ব দিকে চললেন এদিকে নয়পালের তখন রোখ চেপে গেছে তিনিও দু হাজার সৈন্য নিয়ে তার পেছন পেছন চলেছেন সাথে রয়েছে পুত্র বিগ্রহপাল লক্ষ্মীকর্ণ পালাতে পালাতে বেলায় বিক্রমশীল বিহারের সামনে এসে উপস্থিত হলেন হঠাৎ তার মাথায় একটি কূট বুদ্ধি খেলে গেল নয়পাল ধর্মে বৌদ্ধ তিনি কখনোই সশস্ত্র সৈন্য নিয়ে বিহার ভূমিতে প্রবেশ করবেন না অতএব বিহার ভূমিতে আশ্রয় নেওয়াই বুদ্ধিমানের কাজ তাছাড়া বিহার ভূমিতে যে কেউ প্রবেশ করতে পারে লক্ষ্মীকর্ণ সদল বলে ঢুকে পড়লেন খানিক পরে নয়পালও সেখানে পৌঁছলেন তিনি যথারীতি পবিত্র বিক্রমশিলায় সৈন্য নিয়ে পদার্পন করলেন না তোরণের বাইরে অপেক্ষা শুরু করলেন এদিকে অতীশ দীপঙ্কর তখন তিব্বতী ভিক্ষুদের সঙ্গে রয়েছেন ছাদে ওপর থেকে তিনি দেখতে পেলেন বন্যার ঘোলা জলের মতো সৈন্য স্রোত প্রবেশ করছে তোরণ পথে তাঁদের অস্ত্রশস্ত্র সন্ধ্যার আলোয় চকচক করছে দীপঙ্কর সঙ্গে সঙ্গে নিচে নেমে এলেন আর তাকে অনুসরণ করলেন বাকি চারজন তিব্বতী নিচে তখন প্রচন্ড গণ্ডগোল সংঘভূমির চারদিকে লোকজন দৌড়ো দৌড়ি করছে সংঘের বাসিন্দারা নিজেদের ঘর থেকে বেরিয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছে দেখতে দেখতে কয়েকটা মশাল জ্বলে উঠল দীপঙ্কর নেমে এসে চারদিক লক্ষ্য করলেন চারিদিকে মশালের আলো হাতে ছোটাছুটি চলছে শুধু এক জায়গায় কয়েকটা মশাল স্থির হয়ে রয়েছে একজন বিশাল আকৃতির লোক গম্ভীর স্বরে আদেশ দিচ্ছেন তার হাতে তরোয়াল দীপঙ্কর দিকে এগিয়ে গিয়ে তার উদ্দেশ্যে প্রশ্ন করলেন তোমরা কারা এই পবিত্র বিহার ক্ষেত্রে তোমাদের কি প্রয়োজন সেই বিশাল আকার ব্যক্তি রুক্ষ স্বরে বললেন তুমি কে আমি বিক্রমশীলা বিহারের একজন ভিক্ষু তুমি কে এবারে ওই ব্যক্তিটি কিছু বলবার আগে তার পাশ থেকে একজন বলে উঠল ইনি ত্রিপুরীর মহারাজ শ্রী লক্ষ্মীকর্ণদেব ছেদিরাজ লক্ষ্মীকর্ণদেব মহারাজ আপনি তো নিজের রাজ্য থেকে অনেক দূরে এসে পড়েছেন এই ভিক্ষুটা তার নাম জানে দেখে লক্ষ্মীকর্ণ খানিক প্রসন্ন হলেন তিনি বললেন তুমি আমার নাম যেন দেখছি তা তুমি তো সামান্য ভিক্ষু নও তোমার নাম কি বিনয়ধর দীপঙ্করের পেছন থেকে বললেন ইনি ইনি এই অতীশঙ্করের আচার্য অতীশঙ্করের নাম জানে না এমন মানুষ তখন ভারতে ছিল না লক্ষ্মীকর্ণ মাথা নিচু করে বললেন আপনি অতীশ দীপঙ্কর ধন্য ধন্য মহারাজ আপনি কি মগধ আক্রমণ করেছেন না না সে কি কথা আমরা শিকারে বেরিয়েছিলাম পদ ভুল করে মগধে সীমানে ঢুকে পড়েছি কথাটা এতই মিথ্যে যে আশপাশের সকলে বিস্ময়ে তার মুখের দিকে তাকালো। লক্ষ্মীকর্ণ বিন্দু মাত্র লজ্জিত না হয়ে হাসি মুখে তাকিয়ে রইলেন দীপঙ্করের মুখেও হাসির আভাস ফুটল তিনি বললেন বিক্রমশীল বিহারেও কি মহারাজ শিকারের উদ্দেশ্যে ঢুকে পড়েছেন না, না, না। নিরুপায় হয়ে ঢুকেছি আমাদের সঙ্গে যা খাদ্য ছিল তা শেষ হয়ে গিয়েছে তাই আপনার আশ্রয় নিয়েছি আপনি ধার্মিক ব্যক্তি নিরাশ্রয়কে আশ্রয় দিয়ে পূর্ণ সঞ্চয় করুন নয়পালকে আক্রমণ ও তার তাড়া এই বিহারে প্রবেশের বৃত্তান্ত মহারাজ সম্পূর্ণ এড়িয়ে গেলেন এই সময় বিহারের একজন ভিক্ষু হাঁপাতে হাঁপাতে দিবঙ্করের কাছে এসে বলল মহাচার্য দোষুরা কাছ থেকে চাবি কেড়ে নিয়ে লুটপাট করছে দীপঙ্করের গলার স্বর কঠিন হল তিনি লক্ষ্মীকর্ণকে বললেন এই কি আপনার আশ্রয় ভিক্ষা নিদর্শন স্বাভাবিক আপনি ওদের ক্ষমা করুন মহারাজ লক্ষ্মীকর্ণ ধর্মের প্রতি যদি আপনার নিষ্ঠা থাকে এই মুহূর্তে আপনার অনুচরদের বিহার ভূমি ত্যাগ করতে আদেশ করুন অসম্ভ আমাদের আশ্রয় খাদ্যের প্রয়োজন বিহার করবেন না না ক্রুদ্ধ চোখে একবার দেখলেন তারপর সঙ্গীতের সাথে কথা বলতে শুরু করলেন এদিকে দীপঙ্করের হৃদয় তখন ব্যথায় পূর্ণ হয়ে উঠেছে তিনি মনে মনে ভাবছেন দুর্বৃত্তকে দমন করার কি কোনো অহিংস পন্থা নেই এমন সময় বিনয় ধর চুপি চুপি তার কানে কানে বললেন মহাচার্য যদি আদেশ দেন চেষ্টা করতে আপনারা আচ্ছা আচ্ছা চেষ্টা করুন বিনয় ধর ও তার তিব্বতী সঙ্গীরা অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন কিছুক্ষণ কেটে গেল তারপর আচমকা দুম করে এক বিকট শব্দ হলো মাটি থেকে খানিকটা আগুন ছিটকে পড়ল চারদিকে প্রায় সঙ্গে সঙ্গে কিছু দূরে আবার দুম করে শব্দ এবং আগুনের উচ্ছ্বাস মাটি কেঁপে উঠল দেখতে দেখতে বিহার ভূমির চারদিক বিকট দুমদাম শব্দে পরিপূর্ণ হয়ে উঠল এমন অনৈসর্গিক শব্দ আগে কেউ কখনো শোনেনি শুধু শব্দই নয় হঠাৎ সাপের মতো একটা আগুনের স্ফুলিঙ্গ মাটির ওপর ছোটাছুটি করতে শুরু করেছে আরেকটা তারপর আরেকটা চারিদিকে স্ফুলিঙ্গ কিলবিল করছে লক্ষ্মীকর্ণের সৈন্যরা এই বিকট শব্দের ভয়ে পরিত্রাহী চিৎকার করতে করতে পালাতে শুরু করেছে ও তাঁর কিছু সহচর আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন এক কোটি মহারাজ লক্ষ্মীকর্ণ ভাবছেন বৌদ্ধ এরকম বিভৎস শব্দ আর আগুনের খেলা প্রেত বিষাদ ছাড়া আর কেই বা সৃষ্টি করতে পারে দীপঙ্করও অবাক হয়েছেন যদিও তিনি অস্পষ্টভাবে কিছু একটা যেন অনুমান করতে পেরেছেন দুমদাম শব্দ খানিকটা কমে আসছে হঠাৎ লক্ষ্মীকর্ণের পেছনে আগুনের একটা উৎস জলে উঠলো। তিনি ভয়ে পালাতে গিয়ে পড়ে গেলেন পিতা আবার উঠে পালাবার চেষ্টা করবেন এমন সময় একজন সেনাধ্যক্ষ তার ঘাড়ের উপর এসে পড়ল তার উপর আরেকজন সকলে মিলে হাত পা ছাগলেন বেশ খানিক পরে শব্দ ও আগুনের প্রকোপ কমতে কমতে একসময় বন্ধ হয়ে গেল চারিদিকে আবার ঘোর অন্ধকার দীপঙ্করের স্বর শোনা গেল তিনি বললেন মহারাজ লক্ষ্মীকর্ণ আপনি আছেন তো লক্ষ্মীকর্ণ কোনো মতে বলে উঠলেন এই যে আমি এখানে মহাচার্যদেব আপনার পিসাজদের দয়া করে অস্ত্র সম্বরণ করতে বলুন বলছি কিন্তু মহারাজ আপনার সৈন্যরা বোধ আপনার অনুমতি না নিয়ে পালিয়ে গেছে আমার হয়ে গেছে পিতা আচার্যহ আমাতে ক্ষমা করুন আপনি যা বলবেন তাই শুনব হয় নেই আসুন আমার সঙ্গে অস্ত্র ত্যাগ করে আসুন অন্যদিকে বিহারের তোরণের বাইরে দু হাজার সৈন্য নিয়ে অপেক্ষা করছেন নয়পাল এদিকে সন্ধে পেরিয়ে নামছে রাত খাদ্য আশ্রয় কিছুই নেই তার উপর সঙ্গে রয়েছেন যুবরাজ বিগ্রহ পাল বিগ্রহ পালের বয়স কুড়ি উজ্জ্বল বর্ণ মুখে পৌরুষের লাবণ্য রাজপুত্র বটে কিন্তু দেহে যেমন লেশমাত্র মেদ নেই মনেও তেমনি বিন্দু মাত্র অহংকার নেই রাজপুত্রদের মধ্যে এরকম স্বভাব অবশ্য দেখা যায় না বিগ্রহ পাল মনে মনে চিন্তা করছেন কিভাবে রাত কাটানো যায় বুড়ো লক্ষ্মীকর্ণ ছলচাতুরি করে বিহারে ঢুকে আরামে রয়েছে আর তারা এই অন্ধকারে আকাশের নিচে ইস আজ যদি বন্ধু অনঙ্গপাল সঙ্গে থাকত। मेर कोरतो। अच्छा, कारे चुपी चुपी प्रवेश करतार फाके हटात बिहार भूमि केब्द शुनेहल धरे रखते देखल छाय मूर्त मत कि मानुष बिहार तोरण दिए छुटे बड़िए गल के किग्रहपाल बिहार दिखे छुटलें ढुके पड़ल निश्शब्दे बिहार भूमि जनशून्य शुद्ध दूरे एक घरे आलो देखा जा विग्रहपाल এগিয়ে গেলেন কাছে গিয়ে দেখলেন ঘরের লক্ষ্মীকর্ণ এবং আরো কয়েকজন খেতে বসেছে আর শুনলেন অতীশ দীপঙ্কর কথা বলছেন মহারাজ এখানে রাজকীয় খাদ্য পানীয় নেই পালঙ্ক শয্যাও নেই আজ আপনাকে এতেই সন্তুষ্ট থাকতে হবে আপনারা বিশ্রাম করুন কাল সকালে আপনার সঙ্গে কিছু আলোচনা রয়েছে তারপর আপনি যদি ইচ্ছা করেন নিজের রাজ্যে ফিরে যেতে পারেন আজ আমি চললাম আমার অন্য কিছু কাজ আছে কথা শেষ করে দীপঙ্কর প্রদীপ হাতে বেরিয়ে এলেন বিগ্রহপালকে তিনি দেখতে পেলেন না সিঁড়ি দিয়ে ছাদে উঠতে শুরু করলেন তাকে অনুসরণ করলেন যুবরাজ বিগ্রহপাল পেছনে পায়ের শব্দ শুনে ফিরে তাকালেন দীপঙ্কর প্রদীপ তুলে ধরে বললেন এ কি বিগ্রহণ কোথা থেকে এলে বিগ্রহ পাল তাঁকে প্রণাম করে বললেন একটা একটা ভয়ঙ্কর শব্দ শুনে এসেছি আর্য এরপর নিচু স্বরে সব কথা জানালেন এতক্ষণে বুঝলাম লক্ষ্মীকর্ণের প্রবেশের আসল কারণ কি ভালোই হয়েছে ভালোই হয়েছে তুমি এখন ফিরে যাও তোমার পিতাকে নিয়ে এসো তার সঙ্গে অনেক কথা আছে যথা আজ্ঞা কিন্তু আর্য কিসের এমন বিকট শব্দ হচ্ছিল সেসব পরে শুনো এখন যাও শীঘ্র মহারাজকে নিয়ে এসো রাত্রের প্রথম প্রহর পেরিয়ে গেছে বিহারের একটি কক্ষে লক্ষ্মীকর্ণ ঘুমিয়ে পড়েছেন থেকে থেকে তার সিংহের মতো নাসিকা গর্জন ছাড়া বিহার নিস্তব্ধ এবং অন্ধকারে আচ্ছন্ন শুধু ছাদে দীপঙ্করের ঘরে প্রদীপ জ্বলছে সেখানে জেগে রয়েছেন পাঁচটি মানুষ দীপঙ্করের এক পাশে নয় ও বিগ্রহ অন্য পাশে আচার্য বিনয় ধর ও মহাধ্যক্ষ রত্নাকর শান্তি যথা সম্ভব নিচু স্বরে কথা চলছে মহারাজ নয়পাল গম্ভীর স্বরে বললেন কাল সকালে লক্ষ্মীকর্ণকে বিহারের বাইরে টেনে নিয়ে গিয়ে ও নাক কেটে দেব দীপঙ্কর বললেন অতটা প্রয়োজন হবে না লক্ষ্মীকর্ণ বিলক্ষণ ভয় পেয়েছে যে অদ্ভুত ব্যাপার আছে দেখেছে অদ্ভুত ব্যাপার অসম্ভব ব্যাপার মানুষ যেমন শব্দ সৃষ্টি করতে পারে তা কল্পনা করা যায় না লক্ষ্মীকর্ণ ভেবেছে এ পিসাচের কাণ্ড আচার্য বিনয়ধর তিব্বতের মহারাজা যে উপৌকন পাঠিয়েছেন তার মতো মূল্যবান বস্তু পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ। সোনা, সন্দেহ মনি, মানিক্য, সবইয়ের কাছে তুচ্ছ এই বস্তু পেলে একজন সামান্য রাজাও সারা পৃথিবী জয় করতে পারে আমিও ঠিক একই কথাই ভাবছিলাম পৃথিবী জয়ের কথা নয় সম্প্রতি ভারতবর্ষে যে বিদেশি শত্রুর উৎপাত এসেছে তাকে দূর করার কথা বর্বর তুরস্কদের বিতাড়িত করতে হলে এই বস্তুটি একান্ত প্রয়োজন বিনয় ধর এতক্ষণ সব শুনছিলেন এবার তিনি ধীরে ধীরে বললেন আচার্য দীপঙ্কর আজ আপনারা অগ্নিকন্দুকের যে ক্রিয়া দেখেছেন তা এর শক্তির সামান্য নিদর্শন মাত্র এর সাহায্যে গুটি কতক লোক একটা গোটা রাজ্য ছাড়খার করে দিতে পারে অগনিত শত্রুকেও নাশ করতে পারে অবশ্যই সম্ভব যেখানে শক্তি আছে সেখানে শক্তি প্রয়োগের কৌশল জানা থাকলে কিছুই অসম্ভব নয় আচার্য বিনয়ধর এই অগ্নিকন্দুক আপনি কত এনেছেন যা এনেছিলাম সবই প্রায় শেষ হয়ে গেছে আর্য শুধু একটি অবশিষ্ট বিনয়ধর একটা গোলক বের করে সকলের সামনে রাখলেন এই ক্ষুদ্র বিশেষত্বহীন গোলকের মধ্যে যে এত শক্তি নিহিত আছে তা বিশ্বাস হয় না বিগ্রহপাল বেশ কিছুক্ষণ কৌতূহল সংবরণ করার পর গোলকটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন তারপর আবার অতি সাবধানে রেখে দিলেন দীপঙ্কর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন মাত্র একটি আছে বললেন কিন্তু তা দিয়ে তো তুরস্কদের তাড়ানো যাবে না অনেক চাই অনেক আচ্ছা আচার্য বিনয়ধর আপনি কি এই বস্তুর নির্মাণ কৌশল জানেন না আর্য তিব্বতে কেউই এই গৃহবিদ্যা জানে না কেবল চীন দেশের মুষ্টিমেয় বৈজ্ঞানিক আছেন যারা এর রহস্য জানেন আমাদের মহারাজ তাদেরই একজনকে আনিয়ে এগুলো তৈরি করেছেন তবে তবে এগুলো খেলার সামগ্রী মাত্র এর শতগুণ ভীষণ অস্ত্র তারা নির্মাণ করতে জানেন বেশ কিছুক্ষণ কোনো কথা হলো না প্রদীপের আলোয় পাঁচটি মূর্তি অগ্নিকন্দুকের দিকে চেয়ে রইলেন অবশেষে দীপঙ্কর বললেন এই গূহবিদ্যা যদি কেউ শিখতে চায় তারা কি শেখাবেন উম সকলকে শেখাবেন না দুষ্ট লোকের হাতে এব্বনাশ হয়ে উঠতে পারে মনুষ্য জাতিকে ধ্বংস করে ফেলতে পারে তাই তারা এবিদ্যা সহজে কাউকে দেন না তবে যদি কোনো শুদ্ধ সাত্বিক সাধু ব্যক্তি জনগণের কল্যাণের জন্য শিখতে চান তবে তারা তাকে শেখাতেও পারেন ভারতবর্ষের পশ্চিমে এক কঠিন সময় উপস্থিত হয়েছে সংক্রামক ব্যাধির মতো তা পূর্ব দিকে এগিয়ে আসছে একে সময় মতো শাসন করতে না পারলে ঘোর বিপদ দেখা দেবে আমাদের এই মহা আশঙ্কার দিনে চীনের বৈজ্ঞানিকেরা কি আমাদের সাহায্য করবেন না হুম অবশ্যই করবেন কিন্তু মহাচার্য কোনো অযোগ্য ব্যক্তিকে তারা কিন্তু এই বিদ্যা দেবেন না হুম। আচ্ছা আচ্ছা মনে করুন বিক্রমশীলা বিহারের কোনো আচার্য বা বিদ্যার্থী যদি তিব্বতে যান তিনি কি শেখাবেন বিনয় ধরে ঠোঁটে হাসি ফুটল তিনি বললেন জানি না আর্য তবে একটা কথা বলতে পারি বিক্রমশীল বিহারের অতীশ দীপঙ্কর যদি যান তাহলে অবশ্যই শেখাবেন দীপঙ্কর কিছুক্ষণ বিনয় ধরের দিকে তাকিয়ে রইলেন ক্রমে তার মুখেও একটু হাসি ফুটল তিনি বললেন বুঝেছি বিনয় ধরের কৌশল অন্য সকলেও বুঝেছিলেন রত্নাকর সন্ত্রস্ত হয়ে কাতর কণ্ঠে বলে উঠলেন অথিস তুমি যদি চলে যাও তাহলে আমি তিব্বতে যাব বিনয়ধর তোমার ইচ্ছাই পূর্ণ হল হয়তো বুদ্ধেরও তাই ইচ্ছা রাত্রি অনেক হয়েছে মহারাজ আপনি আর কুমার এই কক্ষেই সহান করুন আমরা ছাদে থাকব কাল সকালে লক্ষ্মীকর্ণের সাথে আমার বোঝা পড়া আছে দীপঙ্কর অগ্নিকন্দুক হাতে নিয়ে উঠে দাঁড়ালেন রত্নাকর कूती भरा कण्ठे तुम्तमने शन रत्न कर तिब्बते ना शिखते भारत रक्षा नहीं जत शीघ्र सम्भव यते तुम्हें चिंता करना गूढ़ विद्या शिखे हमें अविलम्बे फिर आसब पर दिन सकाले आरोप सभा बसे छादे नीचे दीपंकर मजखने बसे एक एपाशे स्पुत्र नयपाल अन्न पासे लक्षीकर्ण और सहचर एक तरुण जुबक रत्नकर और बिनयधर आज के सभाय नहीं नयपाल स्थिर दृष्टि लक्षीकर्ण के देखें और भाव एके हाथ पे कि অন্যদিকে লক্ষ্মীকর্ণ বড়ই বিপাকে পড়েছেন নিরস্ত্র অসহায় অবস্থায় শত্রুর সম্মুখীন হয়ে তার বিক্রম প্রকাশের সুবিধাও পাচ্ছেন না সৈন্যগুলো যদি না পালাতো তাহলেও নয় কথা ছিল তিনি মাঝে মাঝে তীর্যকভাবে নয় পালের দিকে তাকাচ্ছেন এদিকে বিগ্রহ পাল ও লক্ষ্মীকর্ণের পাশের যুবক দুটি কিন্তু পরস্পরের প্রতি বিরূপ নয় দুজনের বয়স প্রায় সমান বিগ্রহপাল হয়তো দু তিন বছরের ছোট দুজনেরই দুজনকে ভালো লেগেছে বিপক্ষ দল না থাকলে এতক্ষণে আলাপ জমে যেত কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় দীপঙ্কর আলোচনা শুরু করলেন কৌটিল্য নীতি আমি জানি আমি জানি প্রতিবেশীদের মধ্যে যেমন শত্রুতা থাকে তেমন মৈত্রভাবও থাকে সবজন প্রতিবেশী পরস্পরকে সাহায্য করে কেবল দুর্জন প্রতিবেশী একে অপরের অনিষ্ট চিন্তা করে একথা সামান্য গৃহস্থ সম্বন্ধে যেমন সত্য রাজাদের সম্বন্ধেও সত্য লক্ষ্মীকর্ণ অবোধ শিশুর মতো অভিনয় করে বললেন মহাশয় সামান্য গৃহস্থের সঙ্গে ক্ষত্রিয় রাজার তুলনা কখনোই হয় না যুদ্ধ করাই ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করাই ক্ষত্রিয়ের ধর্ম এ কথা আপনি কোথায় পেলেন আমাদের ধর্মশাস্ত্রী আছে কখনোই নয় অসহায়ের প্রাণ রক্ষাই ক্ষত্রিয়ের ধর্ম মহারাজ আপনি ধর্মে বৈষ্ণব মনে করুন শ্রীকৃষ্ণ কি বলেছেন ধর্মযুদ্ধই শ্রেয় প্রতারণা ক্ষত্রিয় ধর্ম নয় নয়পাল অধীরভাবে বললেন महाचार्य जो पाथर जल डेले लाभ आल्बे उचित अपनी आदेश करत्य हल शांति मैत्री रक्षा देश बहिशत देखा दिए अपना कलह करें दून ही ध्वस हबि कलहरि कलह विवाद एक लक्षीकर्ण को শুধু একখানা তাচ্ছিল্যসূচক শব্দ বের করলেন দু চোখ হাত তুলে তাকে শান্ত করে বললেন আহা এইভাবে প্রশ্নের হবে না যেখানে একপক্ষ কলহ করবার জন্য বদ্ধপরিকর সেখানে কলহ অপরিহার্য কুরু পাণ্ডবের যুদ্ধে পাণ্ডবেরা শান্তি চেয়েছিল কিন্তু শান্তি রক্ষা হয়নি আমি কাল রাত্রে অনেক চিন্তা করেছি আমার একটা প্রস্তাব আছে নয়পাল বললেন আদেশ করুন বসে যদি দুই রাজার মধ্যে মৈত্রী না হয় তখন কুটুম্বিতার দ্বারা মৈত্রী স্থাপনের প্রথা আছে মহারাজ নয়পাল আপনার পুত্র যুবরাজ বিগ্রহ পালের बस हो प्रस्ताव कुमार विग्रह संगे महाराज लक्ष्मीकर्ण कन्ार विवाह घर मध्य जान विद्युत खेले गल विग्रहपाल चमके लक्षीकर्ण दिखे तकाल लक्षीकर्ण किचुक्षण स्तम्भित लाफिए उठे बोलें कि असम्भव असम्भव অসম্ভব নয় পালো দীপঙ্করের প্রস্তাবে লক্ষ্মীকর্ণ আরো কয়েকবার অসংলগ্ন ভাবে অসম্ভব বলতে বলতে ক্রমশ চুপ করে গেলেন অসম্ভব অসম্ভব এবার তাঁর মাথায় অন্য কূটবুদ্ধি খেলে গেল তার মনে হল এখন ঝগড়া করা বুদ্ধিমানের কাজ নয় কৌশলে আত্মরক্ষা প্রয়োজন কৌশল যাতে সাপও মরে আবার লাঠিটাও অক্ষত থাকে তারপর একবার এই বেড়া জাল ভেঙে বেরোতে পারলে তখন না হয় দেখা যাবে রাজাদের ভাবভঙ্গি দেখে দীপঙ্করের মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল তিনি প্রশ্ন করলেন মহারাজ নয়পাল আপনার আপত্তি আছে না না আপনি আমার গুরু আপনার আদেশ লঙ্ঘন করার সাহস আমার নেই আপনি যদি চন্ডাল কন্যা ঘরে আনতে বলেন আমি তাও করতে পারি লক্ষীকর্ণ আপনার যে সম্মতি নেই সে বুঝতেই পারছি ভালো আমার সাধ্যমতো আপনার মঙ্গলের চেষ্টা করলাম কিন্তু এই ব্যবস্থা যখন আপনার মনপুত নয় তখন আমি আর কী করতে পারি আপনারা পবিত্র সঙ্ঘের বাইরে গিয়ে যা করার করুন আমার আর কিছু বলার নেই দীপঙ্কর উঠে যাওয়ার উপক্রম করছেন দেখে লক্ষ্মীকর্ণ সন্ত্রস্ত হয়ে পড়লেন তিনি ইতিমধ্যে একটা ফন্দি বের করে ফেলেছেন তাড়াতাড়ি বলে উঠলেন না না আচার্য আপনি আমাকে সম্পূর্ণ ভুল বুঝছেন আমার কন্যার বিবাহ দিতে আমার কন্যা বিবাহিতা। বিবাহিতা কোন দ্বিতীয়বার সম্প্রদান করতে পারি না এই দেখুন আমার জামাতা এর নাম জাতবর্মা লক্ষ্মীকর্ণ তার পাশে বসে থাকা যুবককে দেখালেন বাকি তিনজন এতক্ষণে যুবককে ভালো করে দেখলেন পালের মুখে হাসির বিদ্যুৎ খেলে গেল দীপঙ্কর শান্তস্বরে বললেন এ নিয়ে আপনার জ্যেষ্ঠ জামাতা কিন্তু আপনার আরও একটি অবিবাহিত কন্যা আছে ওরে বাবা জানিয়ে দেখছি মানে আমার কনিষ্ঠ কন্যা অর্থাৎ হঠাৎ তাঁর উর্বর মস্তিষ্কে আরেকটি দুর্বুদ্ধি খেলে গেল তিনি অপেক্ষাকৃত দৃঢ় স্বরে বললেন আচার্যদেব আমাকে ক্ষমা করু অবস্থার বিপর্যয়ে আমার মাথা ঠিক নেই তাই প্রকৃত কথা ভালো করে বলতে পারছি না এখন বলি শুনুন আমার বংশে দীর্ঘকাল যাবত একটি প্রথা চলে আসছে প্রত্যেক রাজা অন্তত একটি কন্যাকে স্বয়ংবরা করবেন আজ পর্যন্ত তার অন্নতা হয়নি আমার প্রথম কন্যা বীরশ্রীর স্বয়ংবর হয়নি সুতরাং কনিষ্ঠ কন্যা যৌ মনস্তির সংবর্ত আমাকে করতেই হবে এখন আপনি বিচার করুন কি করে কি করে আমি কুমার বিগ্রহপালের সঙ্গে আমার কন্যার বিবাহ দিই কিছুক্ষণ সকলে চুপ হয়ে রইলেন তারপর দীপঙ্কর মনস্থির করে বললেন মহারাজ লক্ষ্মীকর্ণ আপনাকে পীড়ন করা আমাদের উদ্দেশ্য নয় দুই রাজবংশে মৈত্রী বন্ধন দৃঢ় হয় এটাই কাম্য আপনি কবে আপনার কন্যার স্বয়ম্বর সভার আয়োজন করছেন এই তো আগামী চৈত্র মাসে স্বয়ম্বর সভায় আপনি অনেক মিত্র রাজাকে আমন্ত্রণ করবেন কুমার বিগ্রহকে কি আমন্ত্রণ করবেন কর্ণ অতি কষ্টে আত্মসম্বরণ করে বললেন অবশ্য অবশ্য আপনার কন্যা কুমার বিগ্রহের গলায় মাল্যদান করলে আপনার আপত্তি আছে কিছুমাত্র না কিছুমাত্র না তাহলে এই স্থির হল মহারাজ লক্ষ্মীকর্ণ কন্যার স্বয়ম্বর সভায় কুমার বিগ্রহকে আহ্বান করবেন কন্যা যদি কুমারের গলায় বড় মাল্য দান করে তাহলে দুই রাজবংশের মধ্যে কুটুম্ব মৈত্রী স্থাপিত হবে সমস্যার সম্পূর্ণ সমাধান যদিও হলো না তবু এ মন্দের ভালো আশা করি শেষে শুভ হবে লক্ষ্মীকর্ণ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন তারপর বললেন অবশ্য অবশ্য আমি তাহলে নির্বিঘ্নে রাজ্যে ফিরে যেতে পারি পারেন আবার আরেকটি অপরাহ্ন আকাশে তুলোর মতো সাদা মেঘের আনাগোনা গঙ্গায় দু একটা পালতোলা নৌকো পশ্চিম দিগন্তে ছড়িয়ে পড়ছে অস্তমিত সূর্যের সোনালী প্রলেপ দীপঙ্কর ছাদে রয়েছেন একা পাইচারি করতে করতে ভাবছেন এক রাত্রের মধ্যে কত কিছু ঘটে গেল তিব্বত যাওয়ার কোনো সংকল্পই ছিল না অথচ ঘটনাচক্রে তিব্বত যাওয়া স্থির হয়ে গেল তিব্বতে পথ বড় দুর্গম তিনি ফিরে আসতে পারবেন কি খে জানে বুদ্ধের কি ইচ্ছা এদিকে আজ দ্বীপ্রহরে লক্ষ্মীকর্ণ তার জামাতা ও সহচরদের নিয়ে চলে গেছেন যদিও নয় পাল এখনো আছেন কাল সকালে তিনি পুত্র ও তার সৈন্যবাহিনী নিয়ে চম্পা নগরীতে চলে যাবেন বিগ্রহ ছাদে উঠে এলেন দীপঙ্করের চিন্তায় ছেদ পড়ল দীপঙ্কর বললেন বিগ্রহ কিছু বলবে একটি ভিক্ষা আছে আর্য ভিক্ষা কি ভিক্ষা ওই অগ্নিকন্দুকটা ওটা আপনি আমায় দান করুন তুমি ছেলে মানুষ ও নিয়ে তুমি কি করবে তা জানি না কাছে রাখব कथा दाओ कपहार कर दीपंकर अग्निकंदुक विग्रह पाल हाथ तुले दिए बोलें खेल रेखो ये जान भिजे ना जायधरें जल लागले एर गुण नष्टि कथा লক্ষ্মীকর্ণের নিমন্ত্রণ পেলে যেও তারপর বুদ্ধের যা ইচ্ছা যথা গা এই ঘটনার কিছুদিন পরেই অতীশ দীপঙ্কর তিব্বত যাত্রা করেছিলেন তারপর ১৩ বছর কাটিয়ে সেখানেই দেহত্যাগ করেন তিনি সেই গূঢ় বিদ্যা শিখেছিলেন কিনা শিখে থাকলেও কেন স্বদেশে আর ফিরে এলেন না এ সম্বন্ধে ইতিহাস সম্পূর্ণ নীরব এক মাস চম্পানগরিতে কাটিয়ে নয়পাল ফিরে গেছেন পাটুলি পাটলিপুত্রে লক্ষ্মীকর্ণও চুপচাপ রয়েছেন কুমার বিগ্রহ অগ্নিকন্দুকটি অতি যত্নে একটা ছোট বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছেন সে কথা কাউকে বলেননি শুধু একজনকে বলার জন্য তার মন ছটফট করছে তার প্রাণের বন্ধু অনঙ্গপাল অনঙ্গপাল পাল বংশেরই সন্তান উত্তরাধিকার সূত্রে প্রচুর সম্পত্তি লাভ করেছে কোনো রাজকর্ম সে করে না সে একজন শিল্পী ছবি আঁকে মূর্তি গড়ে गान गाय बाशी बजाय अब सात घोड़ाएड़े स्वीकार करते समान पटु से दिन राजपुर दीघिर बस विग्रहपाल बंधु के विक्रमशील बिहार समस्त घटना खुले बोल शुने अनंग अग्निकंदुके कथा विश्वास ना कर स्वयं प्रसंगे बोल छिप दिए करा जाए ना বুড়ো ঘড়িয়ালটাকে যখন হাতে পাওয়া গেছিল তখনই ঠেঙিয়ে মারলে ভালো হতো হা যা বুড়ো যদি স্বয়ংবরে না ডাকে তখন নয় দেখা যাবে এরপর আরও এক মাস কেটে গেছে মহারাজ লক্ষ্মীকর্ণের মানসিক অবস্থা একেবারেই ভালো নেই তিনি এমন অপদস্থ জীবনে হননি যুদ্ধে জয় পরাজয় আছেই তাতে লজ্জা নেই কিন্তু এতো তো পরাজয় নয় নয়পাল তার মুখে চুনকালি দিয়ে ছেড়ে দিয়েছে এর প্রতিশোধ না নিতে পারলে কিন্তু প্রতিশোধ নেওয়াও তো সহজ নয় সৈন্য সাজিয়ে যুদ্ধযাত্রা করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে ফল ভালো নাও হতে পারে আরো একটা বিষয় তার মনে পড়ে গেল স্বয়ংবর কন্যা যৌবনশ্রীর স্বয়ম্বর দেবার ইচ্ছে তার কশ্চিন কালেও ছিল না দীপঙ্করকে বোঝানোর জন্য তখন একটা অজুহাত দিয়েছিলেন কোনো মতে অবশ্য যৌবনশ্রীর বয়স এখন সতেরো সে সুন্দরী সুতরাং তার স্বয়ম্বর দিলে মন্দ হয় না ভাবতে ভাবতে লক্ষ্মীকর্ণের মাথায় আবার একখানা কুবুদ্ধির বীজ অঙ্কুরিত হলো তিনি ঠিক করলেন স্বয়ংবর সভার আয়োজন করবেন ভারতবর্ষের সমস্ত রাজাদের আমন্ত্রণ জানাবেন শুধুমাত্র মগধের যুবরাজ ছাড়া একটা বাঁদরের মূর্তি তৈরি করে সেটা স্বয়ংবর সভায় বসিয়ে দেবেন মূর্তির পরিচয় দেওয়া হবে মগধের যুবরাজ দেখে সমস্ত সভা পারিষদ অট্টহাস্যে ফেটে পড়বে আর সেই অট্টহাস্যের প্রতিধ্বনি যখন মগধের রাজসিংহাসনে পৌঁছবে তখন লক্ষ্মীকর্ণের প্রতিশোধ সম্পূর্ণ হবে লক্ষ্মীকর্ণ মহা উদ্যমে স্বয়ংবর সভার আয়োজন শুরু করলেন সঙ্গে সঙ্গে এটাও প্রচার করলেন মগধের যুবরাজ নিজের উচ্ছৃঙ্খলতার দোষে রাজযক্ষা রোগে আক্রান্ত হয়েছেন তাই তাঁকে স্বয়ংবরের আহ্বান জানানো হয়নি এদিকে নয়পাল জানতে পারলেন যে লক্ষ্মীকর্ণ স্বয়ংবরের আয়োজন করেছেন বহু রাজা ও রাজপুত্রের কাছে চিঠি গেছে কিন্তু তাঁর কাছে কোনো আমন্ত্রণ পত্র আসেনি নয়পাল মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এসব শুনে ক্রুদ্ধ কুমার বিগ্রহের মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল তিনি অনঙ্গপালকে গিয়ে বললেন অনঙ্গ চল ত্রিপুরি যাই ওই বুড়ো শেয়ালের মেয়েটাকে কেড়ে আনি চ চনঙ্গপাল নিজের ঘরে মূর্তি তৈরির কাজ করছিল সে বিপত্নিক দুবছর আগে স্ত্রী মারা গেছে তারপর সে আর বিয়ে করেনি এখন বাঁশি বাজিয়ে ছবি এঁকে কি মূর্তি তৈরি করেই তার সময় কেটে যায় বিগ্রহ পালের কথা শুনে সে বলল কেড়ে আনতে হলে সৈন্য নিয়ে যেতে হয় তাতে সুবিধা হবে না স্বয়ংবরের আগে ওখানে অনেক রাজা আসবে তারাও লড়বে তবে চল চুরি করে আনি হুম এই কথাটা মন্দ নি কিছু ফোন দিয়ে এসেছি নাকি মাথায় না আয় দুজনে মিলে ফোন দি করি আয় দুই বন্ধুর মধ্যে অনেক অনেকক্ষণ ধরে মন্ত্রণা চলল মাঝে মাঝে হাসি আর চটুল রসালাপের সঙ্গে সঙ্গে মন্ত্রণা। অবশেষে উপায় বের হওয়ার পর অনঙ্গ বলল একটা কথা মনে থাকে যেন মহারাজকে কিন্তু কোনো কথা বলা যাবে না হুম। চল ভট্ট যোগ দেবের কাছে যাই তিনি রসিক মানুষ ঠিক অবস্থা বুঝে ব্যবস্থা করে দেবেন দুই বন্ধু যোগদেবের কাছে গেলেন যোগদেব উপসচিব বয়স চল্লিশের নিচে সবেমাত্র মন্ত্রিত্বে মন্ত্রিত্বের সিঁড়িতে পা দিয়েছেন তাই তার মন এখনও রাজনীতির জটিলতায় পরিপূর্ণ হয়নি তাছাড়া বিগ্রহপালকে তিনি ভীষণ ভালোবাসেন ওদের সমস্ত কথা শুনে মৃদু হাসতে হাসতে বললেন भलो भलो भो समस्त त्रिपुरी रंतीिदेव बस करोतिषी चिठी लिखे दीची सब व्यवस्था स्वयंबर आयोजन चलते गोटा राज्य जुड़े अथच जार स्वयं से किा राजकुमारी जौबनश्रीता देहे लवण्य टलमल कर कुमारीसूलभ प्रशांति निसतरंग से प्रगलभता नहीं राजकन्या हवार अहंग बोध नहीं तार मुखे रही मधुर गम्भिर चो जो। चोख दुटोते स्निग्ध बुद्धिर प्रभा একদিন বিকেলে একা একা তিনি বংশম পড়ছেন এমন সময় পায়ের শব্দে তাকিয়ে দেখলেন বান্ধুলি আসছে যৌবনশ্রী জিজ্ঞেস করলেন কী রে বান্ধুলি কিছু বলবি বান্ধুলি তার প্রিয় সহচরী সে এখনো বিয়ে করেনি দুজনে প্রায় সমবয়সী দুজনেরই মধ্যে বড় ভাব বান্ধুলি উত্তেজিত হয়ে বলল। এই যে সখী তুমি তোমার তো তুই কথা শুনলি তাই বুঝি মহারাজ তোমায় কিছু বলেননি না বান্ধুলি হয়তো প্রিয় সখির কাছে রকম প্রতিক্রিয়া আশা করেছিল আশা করেছিল স্বয়ম্বরের সংবাদে রাজকুমারী উত্তেজিত হবেন সে একটু নিরাশ হলো কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তোমার চুল বেঁধে দেব দেশ ভ্রমণের নাম করে মহারাজ নয়পালের অনুমতি নিয়ে বিগ্রহপাল যাত্রা শুরু করলেন সঙ্গে অনঙ্গপাল মাঘ মাসের দ্বীপ একটি বড় নৌকয়ে অনঙ্গকে নিয়ে বিগ্রহ উঠে পড়লেন বেশ বড় নৌকো ওপরে সুসজ্জিত ঘর নিচে রান্নার ব্যবস্থা ও মাঝিদের থাকার জায়গা কোন পাচক বা বৃত্ত নেই অনঙ্গ নিজে উৎকৃষ্টমানের পাচক সর্পসাকল্যে নৌকোয় দশজন এছাড়া সঙ্গে কিছু অস্ত্রশস্ত্রও আছে জল হোক বা স্থল বিদেশ যাত্রার সময় অস্ত্র শস্ত্র সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ নৌকোটি দেখতে সাধারণ যাতে বোঝা না যায় কোনো রাজপুত্র চলেছেন যাতে মনে হয় প্রয়াগ বা বারাণসীর কোনো বণিকের নৌকো সাগর থেকে ফিরছে বিগ্রহের উদ্দেশ্যও তাই পরিচয় গোপন রেখে তিনি ত্রিপুরি নগরে প্রবেশ করতে চান ছিল। বিগ্রহ এসে তাকে বললেন যাক বাবা যাত্রা ভালোই হয়েছে কি বলিস তা হলো বটে আচ্ছা অনঙ্গ কতদিনে ত্রিপুরে পৌঁছবো বল দেখি ও বাবা। তোর মন যে বাতাসেরও আগে চলেছে তা কি বলা যায় রাজারা কি শুধু রূপ দেখেই বিয়ে করে নাকি অনেক সময় রাজনৈতিক চালও থাকে দশটা রানীর মধ্যে গোটা তিন চার সুন্দরী থাকলেই হলো দেখ গিয়ে মহারাজ লক্ষীকর্ণের কন্যাটি হয়তো বাপের মতো দেখতে যদি তা হয় তাহলে যাবে সোনির ঘাট থেকে স্থলপথে যেতে হবে হম বুঝলাম মানে বেশ অনেক কদিনেরই পথ এই দেখ সামনে একটু দূরে একটা নৌকো যাচ্ছে না হ্যাঁ তাই তো দেখে তো মনে হচ্ছে বাংলাদেশের নৌকো হয়তো পশ্চিমে যদিও মনে হয় না আশঙ্কার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ প্রথম পর্ব রেডিও রূপান্তর গল্প পাঠে মীর অতীশ দীপঙ্কর দেবাশিস রায়চৌধুরী মহারাজ লক্ষ্মীকর্ণদেব শ্রীব্রাত্য বসু মহাধ্যক্ষ রত্নাকর শান্তি ও মহারাজ নয়পাল জগন্নাথ বসু আচার্য বিনয়ধর পুষ্পল বিগ্রহপাল সোমক অনঙ্গপাল অগ্নি জাতবর্মা অনিপাণ ভট্টাচার্য রাজকুমারী বীরশ্রী ইন্দ্রাণী রাজকুমারী যৌবনশ্রী অয়ন্তিকা পানধুলি গোধুলি বেতী শ্রী অম্বিকা দেবী এবং মহারানী উর্মীমালা বসু লম্বর উপসচিব যোগ দেব জ্যোতিষাচার্য রন্তি দেবের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমিদীপ অন্যান্য ভূমিকায় অত্রী সম্রাট সৈকত অলঙ্কার মণিদীপ ও রিচার্ড শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন গোধুলি আলতমাস ওত্রি এবং টিম অ্যাস্টারিস্ক পর্ব পরিচালনায় গোধুলি ইন্দ্রাণী এবং রিচার্ড সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী মির্চি নাইটি এ এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ সানন্দা চক্রবর্তীকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুমি সন্ধ্যার মেঘ প্রথম পর্ব